نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سجئات أعمالنا من يهده الله فلا مضلله ومن يضلله فلا هادية له ইহ ইহু আহ শরী ওন সজ্জিদন ওন বউল নোহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক হাজরাত গতকাল পর্যন্ত সুরাতহার নামগুলির মধ্যে আসা এবং আলোচনা হয়েছে আর এক নামের অর্থ সাত আর মাসানি অর্থ বারবার সুরাতুল ফাতেহায় সাতটা আয়াত আছে তিলাওয়াত যেহেতু যেহেতু সাত আয়াতা সুরা বার বার নামাজে তিলাওয়াত করতে হয় এই আল্লাহ এই সুরাকে সাব মাসানি নামে নামকরণ করেছেন একনিয়তে আপনি যত রকাত নামাজ পড়েন অন্য সুরা কিন্তু এক রাখাতে পড়লে আর এক রাখাতে পড়া যায় তিন রাখাত নামাজ যদি একনিয়তে পড়েন যেমন বিতিরের নামাজ মাগ্রীবের ফরজ নামাজ প্রথম ও সুরায়ে ফাতে আছে দ্বিতীয় রাখাতে যেমন জুহরের চার রাখাত আসরের চার রাখাত এসার চার রাখাত প্রথম রাখাত দ্বিতীয় রাখাত তৃতীয় রাকাত চতুর্থ রাখাত সব রাখাতেই সুরাতুল ফাতেহা বারবার করতে হয় যেহেতু এই সুরা নামাজের হয় এই জন্য আল্লাহ এই সুরাকে সাবরুলা এক নিয়তে যত রাখাত নমাজ পড়া হয় এই রাকাতগুলির মধ্যে অন্য সুরা বারবার পড়লে নামাজ মাকরু হয় নামাজের সাব নষ্ট হয়ে যায় আর সুরাতুল ফাতে বারবার পড়লেই দিয়েছেন। এই জন্য এই সাত আয়াতা সুরাকে আল্লাহ নামে নামকরণ করেছেন ওই সাত আয়াত বিশিষ্ট সুরা যে সুরাকে নামাজে বারবার পড়তে হয় এখন প্রশ্ন নিয়ম নাই কিন্তু সুরাতুল ফাতেহা আগের রাখাতে পরের রাখাতে তৃতীয় রাখাতে চতুর্থ রাখাতে সব রাখাতে পড়ার নিয়ম করা হইলো কেন এই কেন জবাবটা অনেক লম্বা যেটা আমি অন্য একদিন বলা হয়েছে বিগত তারিখগুলির মধ্যে যে নামাজের ভিতরে বান্দা আল্লাহর সাথে কথাবার্তা বলে সুরাতুল ফাতেহার মাধ্যমে এই সুযোগটা বন্দাকে বারবার দেওয়ার জন্য আল্লাহ সুরাতুল ফাতেহার মাধ্যমে বন্দা আল্লাহর সাথে নমাজে কথাবার্তা বলে কিভাবে কথাবার্তা বলে তার একটু বিস্তারিত আলোচনা অন্য তারিখে হয়েছে যেমন আল্লাহ রসুল বলেন বন্দা যখন নামাজে দাঁড়িয়ে সুরাতুল ফাতেহার প্রথমায় আলহামদুলিল্লাহ বলে আল্লাহ সাথে সাথে তার কতার আব্দি আমার আমার প্রশংসা করল মুসল্লি আর রহমান বলে রাসুল বলেন আল্লাহ তার কথার জবাবে বলেন আসনা আলাই আব্দি আমার বন্দা আমার গুণগান গাইল সম্মান করল। যখন বন্দা বলে একমাত্র তোমারই আবাদত করিয়ার তোমারই কাছে সাহায্য চাই তখন আল্লাহ তার কথার জবাবে বলেন আর একটা কথা বন্দা তার জন্য বলেছে সে আমার কাছে সাহায্য চায় হে আমার বন্দা তুমি যেহেতু একমাত্র আমার এবাদত করো আর সাহায্য আমার তুমি যা নামাজে আল্লাহর সাথে কথাবার্তা বলে যেই বন্দা একমাত্র আল্লাহর এবাদত করবে আল্লাহর আলমিন সেই বন্দাকে তার চাহিদা পূরণ করে দেবেন এক হাদিসে উল্লেখ আছে বন্দার কাছে আল্লাহর কি প্রাপ্য আছে আর আল্লাহর কাছে বন্দার কি প্রাপ্য আছে সাহাবি বলেন রাসুল আমি জানি না আপনি আমাকে শিক্ষা দিন রাসুল বলেন শোনে দেখ বন্দার কাছে আল্লাহর প্রাপ্য আছে বন্দা আল্লাহকে একমাত্র আল্লাহর এবাদত করবে একমাত্র আল্লাহর এবাদত করবে বন্দা এইটা বন্দার কাছে আল্লাহর প্রাপ্য আর আল্লাহর কাছেও বন্দার একটা প্রাপ্য আছে সেটা হলো আল্লাহ তাকে জান্নাতে দিবেন আল্লাহর প্রাপ্য হল এবাদত বন্দার প্রাপ্য হল জান্নাত তারপরে রাসুল বলেন যে বন্ধা আল্লাহ প্রাপ্য দেবে আল্লাহ তার আল্লাহ তার প্রাপ্য দেবেন মানে উল্লেখ আছে একটা মেয়ে লুক তার কুলের শিশু কুলে নিয়ে রাসুলের দরবারে হাজির আমি জানতে চাই একটা মেয়ে লুক তার কুলের শিশুকে বেশি দয়া মায়া করে না আল্লাহ তার বন্দাকে বেশি দয়া মায়া করেন এটা জানতে চাই রাসুল বলেন ভালো রকম স্মরণ রেখো যে পরিমান এমন একটা কঠিন প্রশ্ন করে বসলো যেই প্রশ্নের জবাব রাসুল আল্লাহর কাছ থেকে শিখে দিতে হলো আল্লাহ তো তার অগণিত বন্দাকে জাহান্নামের আগুনে ফেলবেন তাহলে কে কাকে বেশি দয়া মায়া করলো কেমন করে বুঝি যে একটা মেয়ে তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার বন্দাকে তার চেয়ে বেশি দয়া করেন বুঝবো কেমন করে তো তার কুলের শিশুকে আগুনে ফেলেন আল্লাহ তো তার অনেক বন্দা আগুনে ফেললেন এই প্রশ্ন করার সাথে আল্লাহর আল্লাহদায় অনেক পর্যন্ত শেষ দায় থেকে আল্লাহর কাছ থেকে জবাব সংগ্রহ করলেন তারপরে শেষদার থেকে মাতা মুবারক উঠাইয়া বললেন মেয়ে আমি যে বলেছি একটা মেয়ে লুকে তার কুলের শিশুকে যে পরিমাণ করে আল্লাহ তার বন্দাকে তার চেয়ে বহুগুণ বেশি আমার কথা তোমার শুধু বুজার বাকি আল্লাহ বন্দা কাকে বলে রাসুল বলেন যে আল্লাহর বন্দেগি করে তাকে আল্লাহর বন্দা বলে এমন একটা বন্দা কেও আল্লাহ জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন না যে আল্লাহ বন্দেগি করে না সে আসলেই আল্লাহর বন্দা নয় তার জন্যই আল্লাহ জাহান্নার বন্দাকে দিবেন না যে আল্লাহর বন্দেগি করে না সে আসলেই আল্লাহর বন্দা নয় তার জন্য জাহান্নাম আল্লাহর বন্দার জন্য জাহান্নাম নয় যে আল্লাহর বন্দা নয় তার জন্য জাহান্ন এই জন্য ওই হাদিসে আল্লা রসুল বলেন যখন মুসল্লি বলে আল্লাহ বলেন তুমি যেহেতু একমাত্র আমারই কাছে করছে তোমার প্রাপ্য আছে সেটা আমি তোমাকে দিয়ে দেব আল্লাহর কাছে বন্দার প্রাপ্য হল জান্নাত আল্লাহ্রবুল আলমিন বন্দাকে জান্নাত দিয়ে দিবেন ওই সমস্ত বন্দাকে যারা আল্লাহর প্রাপ্য দিল না যারা আল্লাহর প্রাপ্য দিল না তাদেরকে আল্লাহ তাদের দিয়া দিবেন না যারা আল্লাহর প্রাপ্য দেবে তাদেরকে আল্লাহ তাদের প্রাপ্য দেবেন আল্লাহর প্রাপ্য বন্দে গিয়ে বন্দার প্রাপ্য জান্নাত এইভাবে যেহেতু সুরাতুল ফাতে হার ভিতরে আল্লাহর সাথে বন্দার কথাবার্তা হয় এই কথাবার্তাটা আলোচনার সৌভাগ্য থেকে যেন বন্দা বঞ্চিত না হয় এই জন্য প্রত্যেক রাখাতে বার বার পরার ব্যবস্থা দেওয়া এই জন্য আল্লাহ ইসুরার নামকরণ করেছেন সুরাত যে কয়েকটা নামের আলোচনা হইল আসা উম্মুল কোরআন এই নাম গুলির তাৎপর্যের ভিতরে আলোচনা হয়েছে আলোচনা করেছেন সংক্ষিপ্ত ভাবে কাজে সুরাতুল ফাতেহা একবার ফরার মানে হইলো কোরআনে যা আছে সব উল্লেখ করে দেওয়া সুরাতুল ফাতেহা একবার ফরার মানে কি অসম্পন্ন না পরিপূর্ণ কোরআন পাঠ শব্দের দিক থেকে না মর্মের দিক থেকে হ্যাঁ কোরআনের সবগুলি শব্দ প্রতিদিন পাঠ তেলাওয়াত করার তো সাধ্যই নাই তোমার কোরআনের সবগুলি মর্ম যে সুরার ভিতরে আছে এই সুরা যদি বারবার পড়ো এর মানে হইলো তুমি সমস্ত কোরআন বারবার পড়লাম এই ব্যক্তি ত্রিশ পারা কুরাণের তিনবাগের এক বাগ পড়ার সাপ পাবে কারণ কি কারণ হলো যে ত্রিশ পারা কোরআনের তিন ভাগের এক ভাগ শব্দ করা তো তার পক্ষে কঠিন ব্যাপার তিন ধরনের আকিদা বিশ্বাসের আলোচনা করেছে। তৌহিদ রেসালত কেয়ামত আল্লাহর একত্ববাদের আলোচনা নবী আলোচনা পরকালের আলোচনা আলোচনা হয়ে গেছে এই জন্য আল্লাহ রসুল বলেন কুলহু আল্লা সুরা যে ব্যক্তি একবার তেলবাদ করবে কোরআন শরীফের তিন বাগের এক বাড়লো তিসার কাজ করলো কি শব্দের দিক থেকে না মর্মের দিক থেকে কাজে আলামতারা সুরা যদি একবার পড়ি এরপরে যদি আবারও আলামতারা সুরা পড়ি একটা জিনিস বারবার ফলাম কিন্তু অন্য জিনিস বাকি রইল এক বিষয়ে বারবার পড়লাম অন্য বিষয়ে বাকি রইল সুরাতহা পড়ি আবার সম্পূর্ণ কোরআন ফুল আবার যদি সুরাতুল ফাতেহা পড়ি আবারও সম্পূর্ণ কোরআন ফলাম কোরআন পরে যেমন বারবার করা বারবার সব ঠিক তেমনি ভাবে সুরাতুল ফাতেহা বারবার পড়লে বারবার কুরআ এতে আল্লাহ বলেন এই সুদাপদটাকে আল্লাহ এই আয়াতে সিরাতে মুস্তাকিম নামে নামকরণ করেছেন এবং নিশ্চয়ই এটা তোমাদের জন্য সুদাপথ কোথায় যাওয়ার জান্নাতে পারা কোরআন কে যেমন ভাবে আল্লাহ জান্নাতে যাওয়ার সুজাপথ বলেছেন এই জান্নাতে যাওয়ার জান্নাতে যাওয়ার বিস্তারিত তাই আল্লাহ সুরাতুল ফাতেহার ভিতরে আমাদেরকে সুদাপদ দেখাও জান্নাতে যাওয়ার সুদাপথ এই জন্য আল্লাহ আল্লাহরুল আলমিন এই সুরার আরেক নাম রেখেছেন সুরাতুল ওয়াফিয়া ওয়াফিয়া সুরাতুলা কোরআনের যত বিষয় আছে সকল বিষয় পরিপূর্ণভাবে সুরাতুল ভাতে হার ভিতরে আছে। এই জন্য আল্লাহ এই সুরার এক নাম করেছেন নামকরণ করেছেন সুরাতুল ওয়াফিয়া পরিপূর্ণ সম্বলিত সুরা এই জন্য সুরাতুল ফাতে নামাজে বার বার পড়ার ব্যবস্থা দেওয়া হয়েছে আপনারা কি বুঝতে পারলেন আলমতারা বারবার ফরার মধ্যে আর আলহামদুসুরা বারবার ফরার মধ্যে ব্যবধানটা আলাম তারা বারবার ফললে কতগুলি আয়াত বারবার ফললো কিন্তু বিষয় সবগুলি আসলো না সুরাত কোরআনের বিষয় আসলো আবার পড়লে আবার এই মুস্তাকিম আল্লাহ তিসপারা কোরআন কেও বলেছেন সুরাতুল ফাতেহার ভিতরেও সিরাতে মুস্তাকিম কথা উল্লেখ করে দিয়েছে মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ দুনিয়ার যারা দুনিয়াতে এখনো আসেনি তাদের জন্য কোরআন কে ফলো করার কোন নির্দেশই নেই নাকি নির্দেশ আছে আর দুনিয়ার থেকে যারা বিদায় হয়ে গেছে তাদের জন্য কোরআন জান্নাতে পৌঁছার সুজাপথ নয় আবু জাহাল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে না আছে এখনো তার জন্য কি এখন জান্নাতে পৌছার সুজাপত না সুজাপথ নয় ক্লিয়ারলি বুঝতে হবে আমাদের কোরআন যে জান্নাতে পৌঁছার সুজাপথ কার জন্য দুনিয়ার মানুষের জন্য কোথায় যাওয়ার জান্নাতে যাওয়ার এতটুকু কথা তো সহজ কোনটা সুনির্দিষ্ট ভাবে সেই পট্টা চিনাবার জন্য ব্যাখ্যা করেছেন সাত্তা কতটা সাতটা এক নম্বর ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজাপথ দুই নম্বর কোরআনের বর্ণিত পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজাপথ তিন নম্বর নবী গনের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুধাপথ চার নম্বর সিদ্দিকগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুধাপথ পাঁচ নম্বর শহীদগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুধাপথ ছয় নম্বর গনের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ সাত নম্বর এই মেহরা থেকে মেহরা যতটুকু প্রশস্ত এতটুকু প্রশস্ত একটা রাস্তা মুখ পর্যন্ত যদি সুজা করে বানানো হয়তীকের জন্য তার গন্তব্যস্থল পর্যন্ত সুজাফত কতটা হয় সুজাফত একটাই হয় একটার বেশি সুজাফত হয় না তবে কেন মুহাসম করলেন পত এই পথ শহীদগণের পত এই পথ সালেগণের পত এই পথ আহলে সুন জমাতের পত এই পথ বেকার সারটা হইল কেন এই প্রশ্নের সহজ সংক্ষিপ্ত জবাব বুঝাবার সুবিধার জন্য ভিন্ন ভিন্ন ব্যাখ্যা ফত ভিন্ন না বুঝাবার সুবিধার জন্য পথ এক পথ একটা বুঝাবার সুবিধার জন্য কেউ এইভাবে বুঝাইলে সহজে বুঝে কেউ ওইভাবে বুঝাইলে সহজে বুঝে কেউ ওইভাবে বুঝাইলে সহজে বুঝে বুঝাবার সুবিধার জন্য ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দুনিয়ার মানুষের জন্য জান্নাতে প্রচার একটা মাত্র আছে সুদা পথ দ্বিতীয় কোনো পথ সুদা নাই সবগুলি এই একটা মাত্র সুদা পথ ছেড়ে মানুষ যেই পথেই যাবে সে বাঁকা পথের প্রতীক হয়ে জাহাঙ্গ নামে চলে যাবে এই কথাটার একটা উদাহরণ বোঝে সিরাতে মুস্তাকিমের প্রথম ব্যাখ্যা হলো ইসলাম ধর্মের পথ মানুষের জন্য জান্নাতে ব্যাখ্যা হইল কোরআনের বর্ণিত পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুযাপ এবার আপনারাই বলুন ইসলাম ধর্মের এক পথ আর কোরআনের আরেক পথ একই পথ কেউ ইসলামের পথ বললে সহজে বুঝবে পথ একটাই কেউ কোরআনের পথ বললে সহজে বুঝবে পথ বললে সহজে বুঝবে পথ একটাই কেউ আহলে সন্নতুল জমাতের পথ বললে সহজে বুঝবে পথ একটাই এই পর্যায়ে এসে আমাদের সাতটা জিনিসের পরিচয় বুঝা দরকার একটা হলো কোরআন ইসলাম কোন জিনিসের নাম আর একটা হলো কোরআন কোন জিনিসের নাম এই সবগুলি তো সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা ইসলাম কিসের নাম কোরআন কিসের নাম নবীগণ কাদের নাম সিদ্দিকগণ কাদের নাম শহীদগণ কাদের নাম সালেগণ কাদের নাম আহলে সুনাত জমাত কাদের নাম যেহেতু এই সাতটা ব্যাখ্যা সিরাতে মুস্তাকিমের আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কোরআন যে বলছে এই কোরআন অথবা এই সুরাতুল ফাতেহা দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদা পথ বুঝতে পারবেন পথটা কোনটা ধর্ম আল্লাহুল আলমিন দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ হিসাবে দান করেছে। ইসলাম একটা ধর্ম ধর্ম কাকে বলে আল্লাহর যত বিধি বিধান করেছেন তাই রোজা রাখা একটা আবাদত আল্লাহ হজ করার আদেশ করেছেন তাই হজ একটা আবাদত আল্লাহ জাকাত দেওয়ার আদেশ করেছেন তাই জাকাত দেওয়া একটা আবাদত আল্লাহ চুরি করতে নিষেধ করেছেন কাজেই চুরি না করা একটা আবাদত আল্লাহ সুদ খাইতে নিষেধ করেছেন সুদ না খাওয়া আল্লাহ খাইতে নিষেধ করেছেন নিষেধ পালন করলাম একটা আবাদত করলাম সমস্ত এবাদতের সমষ্টির নাম ধর্ম সমস্ত এবাদতের সমষ্টির নাম ধর্ম তাহলে আল্লাহর সকল এবাদতের সমষ্টির নামই ধর্ম আল্লাহর যাবতীয় বিধিনিষেধের সমষ্টির নামই ধর্ম আদম আলহ ইসালামের মাধ্যমে আল্লাহ আল্লাহ বিদিন আরোপ করেছিলেন নুহাল ইসলামের মাধ্যমে বিদিন নিষেধ আরোপ করেছিলেন ইব্রাহিম ইসলামের মাধ্যমে করেছিলেন ঈসা ইসলামের মাধ্যমে বিদিন নিষেধ আরোপ করেছিলেন আল্লাহর বিদিন এর সমষ্টির নামই ধর্ম আল্লাহ প্রদত্ত ধর্মের নামই ইসলাম আল্লাহ প্রদত্ত ধর্মের নামই। এবার বলেন আদম আল ইসলাম কার দেওয়া ধর্ম প্রচার ধর্মটার নাম কি নুহ আল ইসলামের ইব্রাহিমুর রসুল উল্লাহ ইসলামের তাহলে ইসলামের ফজ্জে জান্নাতে পৌঁছার সুজাফত ইসলাম কাকে বলে সকল নবীর প্রচারিত ধর্মের নাম ইসলাম একটা কথা ক্লিয়ার হইল কিনা আমি জিজ্ঞাসা করলে একটু দয়া করে বলবেন কি ইসলাম ইসলাম কাকে বলে সকল নবীর প্রচারিত ধর্মের নাম সকল নবীর প্রচারিত ধর্মের নাম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম প্রচার করেননি অন্য কোনো ধর্ম কোন নবী প্রচার করছেন বলার মানে হইলো যে তিনি আল্লাহ বিষেধের কথা প্রচার করছেন না অন্য কিছু প্রচার করছেন আল্লাহর বিধিনিষেধ পালনের নাম ধর্ম করেছেন সুতরাং সকল নবীর দুই নম্বর ব্যাখ্যা হলো কোরআন এর বর্ণিত পথ সিরাতে মোস্তাকিমের পথ কোরআনের বর্ণিত পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদা কোরআন কাকে বলে কোরআনার ওই কেমন করা হয়েছে মর্ম আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে শব্দ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রয়েছে আল্লাহর সেই ওহির নাম কোরআন শব্দ এবং মর্ম উভয়টা যে ওহি আল্লাহ মুহাম্মদুর কাছে পাঠাইছেন শব্দ এবং মর্ম উভয়টা নির্ধারণ করে দিয়ে ওই ওহির নাম হলো আর আল্লাহ যে ওহি নাম হাদিস এই কথাটা বুঝলে পরিষ্কার হয়ে যাবে বুঝা দুইটা জিনিস ওহি ও আল্লাহর কুরান কোরআন আল্লাহর ওহি নবীর হাদিস আল্লাহ তাহলে একটার নাম কুরান কেন আর একটার নাম ওহি কেন এই কম কুরানের সুতরাং এর দুই নম্বর ব্যাখ্যা যে কোরআনের বর্ণিত পথ ইসলাম ধর্মের সুজাপথ এর মানে হল তিস আল্লাহ আলম শব্দ এবং মর্ম কাছে করে দুনিয়ার মানুষকে যেই পথ প্রদর্শন করেছেন সেই পথটা হলো দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুধা পথ প্রশ্ন জাগতে পারে তাহলে হাদিসের কি দরকার তাহলে হাদিসের কি দরকার হাদিস কুরান বহির্ভূত কিছুই নয় এই কোরআনের মাত্র আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন হাদিস কোরআনের কোনো কিছু না কোরআনের হাদিস কিভাবে কোরআনের ব্যাখ্যা করে এর একটা উদাহরণ দিয়ে শুনে অন্যদিনও বলেছি আল্লাহর আলমিন কোরআনের একাতে কোন মাসের উদারা ফরস পরিষ্কার ভাষায় বলেছেন শাহরুর আমাদন এই জিনিসটা অনেকের না বুঝার কারণে অনেক রকমের ভুল বুঝা বুঝিতে আছে বর্তমান সমাজে অনেক বুদ্ধিমান নিজেকে নিজে যারা বুদ্ধিমান মনে করে এমন অনেক বুদ্ধিমান হওয়া যায় যারা বলে কোরআন হাদির যথেষ্ট নাই এই কোরআনই তোমার জন্য যথেষ্ট কোরআন কিভাবে যথেষ্ট হইলো আদিজের কি দরকার এই এই রকমের ধারণাবুল যারা বলে আমার কোরআন হাদিস যথেষ্ট আর কিছু লাগে না না কোরআন বুজার জন্য হাদিস লাগে কোরআন বুজার জন্য হাদিসের ব্যাখ্যা লাগে আর হাদিস বুজার জন্য মজহাবের ইমামগণের ব্যাখ্যা লাগে কোরআন বুজার জন্য কিসের ব্যাখ্যা লাগে হাদিস বুজার জন্য অনেক কথা কোরআনে নাই হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায় অনেক কথা হাদিসে নাই ইমামগণের মজহাবের ইমামগণের বেখ্যায় পাওয়া যায় গনাবাসা কয়েক দিন বলতে কোন সংখ্যাটা বুঝায় কোন সংখ্যা বুঝায় বুঝায় না আরেকজনে প্রশ্ন করে কুরআনকে আল্লাহ যথেষ্ট করে দিলেন না কেন এটাও একটা প্রশ্ন কোরআনে আল্লাহ সব সমস্যার পরিষ্কার সমাধান দিলেন না কেন এটাও বুঝে না যখন কথাটা মানব জীবনে একটা দুইটা সমস্যা আছে না অসংখ্যে ও কুরানের জায়গা হইত না এত বড় বিশাল কোরআনের এডিশন দেখলে দূরের কথা জীবনে কোনোদিন আল্লাহ ইচ্ছা করলে দিতে পারবেন কিন্তু সমস্যা দাঁড়াবে তোমার জন্য বিভিন্ন কারণে আল্লাহ কোরআনের সব সমস্যার সমাধান পরিষ্কার ভাষায় দেন না হাদিসের বেকার উপর ছেড়ে দেন যেমন রমজান মাস আসলে কতদিন রোজা রাখতে হবে যদি আল্লাহ পরিষ্কার বাসায় বলে দিতেন তিরিশ দিন রোজা রাখতে হবে তাহলে যেই বছরের উনত্রিশ তারিখে স্বাদ দেখা গেল অথচ কুরানে আল্লাহ ত্রিশ দিন রোজা রাখার কথা বলে দিলেন এখন ত্রিশ কিভাবে হবে ঈদের দিন রোজা রাখা সংখ্যা পালন করার কোনো পথ থাকবে না বেকার দিয়েছি এইসব কথা অনেকে না জানার কারণে আজকে যত ধরনের পণ্ডিতের আবির্ভাব হইতেছে এর কোন সীমা সংখ্যা নাই এগুলি কিচ্ছুই বুঝে না একজন পন্ডিত আমার জন্য হাদিস দলিল হিসাবে দূরের কথা আমার দলিল হিসাবে কোরআন হাদিস যথেষ্ট তুমি কোরআন কি বুঝো কথা বুঝলেন কি না দেখেন এই জন্য অতিরিক্ত পণ্ডিতি বলো নয় অতিরিক্ত ফন্ডিতি বলো নয় বর্তমান দুনিয়াতে এমন একজন আলিমও নাই যে ইসলামের সকল বিধান জানে নাই। বর্তমান দুনিয়াতে এমন একজন আলিম নাই যে ইসলামের সকল বিধান জানে রোজা রাখতে হবে কথাটার ব্যাখ্যা হাদিস শরীফের আসল এইভাবে করছেন যেই বছর রমজান মাসের উনত্রিশ তারিখে ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর উনত্রিশ দিন রোজা রাখতে হবে ঈদের চাঁদ দেখা যাবে না বছর রুদা রাখতে হবে না কারণ হাদিস শরীফা আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা চন্দ্রমাস হয়তো দিনে হবে আর না হয় তিরিশ দিনে হবে আঠাশ দিনে কোন চন্দ্রমাস হবে না এক দেশ থেকে আরেক দেশে যদি যায় রোজা রেখা দেশের বেশ কমের কারণে একজনের এক বছর আঠাশ রোজা হইতে পারে আমার ওই রকম দেশের ব্যবধানের কারণে গেল কোরআনে যদি কোনো ব্যাখ্যা না কোন কথার সুস্পষ্ট সমাধান পাই না তাহলে তার ব্যাখ্যা কোথায় কোনো বিষয়ের পরিষ্কার সমাধান যদি হাদিসে পাইনা তাহলে যেমন আলহি ও ইন্তেকালের পর রসুলের প্রথম খলিফা কে হবে কোরআনেও নাই এর সমাধান হাদিসেও নাই একমতে সিদ্ধান্ত করলেন একমাত্র আবু বকর রসুলের প্রথম কলিফা হওয়ার যুগ দ্বিমতে একমতে আল্লা সমর্থিত মীমাংসা এই মীমাংসাই আল্লাহ আল্লাহ সমর্থন করেন এখন আবু বকরকে আমরা রসুলের প্রথম যোগ্য খলিফা বিশ্বাস করি না হাদিসে পাইয়া আমি আর কিছু মানি না শুধু কোরআন তুমি বেগা পথে আছো আর যদি বলো মানি বলো কৈ ভাইয়া মানস কোরআনার হাদিস ছাড়া বলে তুমি কিন্তু মানো না এখন কি মাংস এই জন্য বলেছিলাম কোরআনের পরিষ্কার হাদিস আলাদা কিছু নয় হাদিস কোরআনের যেমন ভাবে হাদিস কোরআন বহির্ভূত কিছুই নয় কোরআনেরই ব্যাখ্যা সমাধান দিয়া বলেন সিনাই হাতবাদার হাদিস গুলি নারীদের জন্য নাভির নিচে হাত বাদার হাদিস পুরুষের জন্য হানাফি মজাব মানলে আমার কোন হাদিসটা অমান্য হইল যে কথার পরিষ্কার সমাধান পাওয়া যায় না সেই কথার পরিষ্কার সমাধান হইলো মধাবে এবার মূল কথার দিকে ফিরে যাই সিরাতে এক নম্বর ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুযোগ বিরক্ত হবেন না আমি বারবার জিজ্ঞাসা করবো বলেন তো ইসলাম ধর্ম কোনটা সকল নবীর প্রচারিত ধর্মের নাম ইসলাম সকল নবীর প্রচারিত ধর্মের নাম ইসলাম দুই নম্বর নাম যে ওহি মোহাম্মদুরসুল্লার কাছে নাজিল করেছেন শব্দ এবং মর্ম উভয়টা নির্ধারণ করে দিয়ে এখানে আর কথা বোঝার বাকি দিয়েছে সেটা হইলো